لا إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق باسيرا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وا حبي بنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم فَمَا لَا يَجِدُ فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَىٰ وَيُسَلِّمُونَ تَسْلِيمًا وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي بِيَدِهِ نَفْسُ مُحَمَّدٍ لَّوْ بَعَثَهُ لَكُمْ مُوسَى فَتَدَيتُ مُوه وَتَوَبْتُ مِنِّي لَأَظَلَنْتُ عَن سَوَائِلِ سَبِيلٍ لَوْ كَانَ مُوسَى حَيًّا وَأَدْرَكَ نُبُوَّتِي نَطَبَانِي أَوْ كَمَا قَالَنَ نَبِيُّ عَلَيْهِ الصَّلَاةُ াম হজরাতাম মুরব্বিয়ান এজাম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইরা আল্লাফাকের দরবারে লাখো কোটি সুক্রিয়া যিনি মেহরবানি করে আপনাকে আমাকে বিভিন্ন জায়গা থেকে বাসাই করে পছন্দ করে মাদ্রাসার মাহকিলে কোরআন হাদিসের বাগানে উপস্থিত হওয়ার চৌকি দান করেছেন থেকে কালিমা তোর শুকুর আদায় করি কিছু কথা বলার সাল্ল আলাইসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসে পাওয়াত করেছি বলার মত কোন যোগ্যতা আমার নেই দিনের নস্পতে আল্লাহর হাবিবের জাত ও চিফাতের বরকতে বিশেষ করে সন্দীপের হজরতের রুহানি ফেরায় উনার জন্মভূমিতে এসেছি এমন একটা সময় সন্তোষপুরে আল্লাতলা এনেছেন যেই সময় হজরত দুনিয়াতে নেই কিন্তু হজরত না থাকলেও प्रतिदिन आल्लर मेहरबानी विभिन्न माँ फिर विभिन्न समावेश दूसर कथा बल नल्ला तला उपस्थित करान बहु दूर सफर चतुर्दिगे बंगोपसागर कि मद्रास कदम रेखे अपन देखे एक कथार प्रमाण जे सन्दीपर हजरत एक कमेल आल्ला আমাদের যদিও সেই নাক নাই সেই কান নাই আমার কাছে মনে হয় সন্দীপের হজরতের গ্রাম দিক থেকে আসতেছে আল্লাতাল মাহফিলকে ভরপুর কামিয়াব করেন কবুল করেন এই এলাকা বড় বড় আলেমদের খনি বহু বড় বড় মানুষই এই পূর্ণবান জমিন থেকে আল্লাতালা সৃষ্টি করেছেন मुक्त दुसे कथा बोलार मानसे कल मल्ल शरीफ थे का आयाते कारिमा जोरे पर्ण सल्लामर हादीसे पार्टी हादिस पाठ कर दुनिया समस्त मानूष शांति चाय सफलता चाय मुक्ति चाय आल्लाओ मानुष के शांति सफलता मुक्ति दीते चान जोरे ब ठीक समस्या शुद्ध एक जगह যেই লোকটা চুরি করে উনিও শান্তি চায় তিনি ডাকাতি করে উনিও শান্তি চায় ইসলামের বিরোধিতা করে উনিও শান্তি চায় আল্লাহ শান্তি সফলতা মুক্তি রেখেছেন একমাত্র আকায় তাজেদারে মদিনা সরকার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকার মাধ্যমে উম্মাহ। ইল্লা সালহা বীমা আউ্লহা ইমাম মালিক রহমতুল্লাহের কোল যে যতক্ষণ পর্যন্ত শেষ জমানার মানুষ প্রথম জমানার উম্মতের আদর্শকে বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত এই উম্মত বিশুদ্ধ রাস্তার মধ্যে আল্লাহর রহমতের পাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারবে না এই জন্য মেসা এরকম এক বাদশাহ দীর্ঘদিন পর্যন্ত নিঃসন্তান ছিলেন পরবর্তীতে আল্লাহ তালা ওনাকে একটা কন্যা সন্তান দান করেছেন এই কন্যা সন্তানের নাম রাখছেন ওলামাই কালামের পরামর্শের নাম রাখছেন শান্তি শান্তি যখন আস্তে আস্তে বড়ো হইছে তার চলাচলের জন্য একটা গাড়ির ব্যবস্থা করছেন গাড়ি চালানোর জন্য ড্রাইভার নিযুক্ত করছেন বাসা জিজ্ঞাসা করলেন হে শান্তির ড্রাইভার তোমার নাম কি উনি বললেন আমার নাম ইসলাম গাড়িটা যেই লোকে চালাইবেন কথা জোরে বলেন ওনার নাম কি তাইলে শান্তি খুব লক্ষ্য করে দেখলেন ইসলাম যদি না থাকে তাইলে আমি শান্তি অচল গরিব ওঠা থাকা লাগে और इसलम नाम ड्राइर जो गाड़ी चालय बैशाओ थी गंतव्य स्थान खूब सहजे पोचा जारा आते मुसलमान कुटुन मत हो रियो ताफ्कार की न मोते खुदा दा चाहे तू करे काव्य को आत का दफार चाहे तू करे उसमें फिरिंगी सोनो मा बाप चाहे तू करे उसमें फिरिंगी सोनो मा बा हाय मुलाकात हिंद है एक तरफ फतमाशा ইসলাম হে মাহাবুষ মুসলমান হে আজাদ ইসলাম হে মাহাবুষ মুসলমান হে আজাদ বন্ধুরা আল্লাহর কসুম খাইয়া বলা যায় যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে ইসলাম না আসবে আপনি যেই নীতিতেই চলেন না কেন দনি সৌন্দরিদ্র হন বড় শিক্ষিত হন কম শিক্ষিত হন শান্তির সম্পর্ক ইসলামের সাথে যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবন থেকে নেওয়া রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলামের সোয়া না লাগবে অতক্ষণ পর্যন্ত শান্তি পৃথিবীতে আসতে পারে না জোরে বলেন ঠিক কেনা মেয়েটার নাম রাখছে জোরে বলেন কি নাম এই নামের মধ্যে যে কত রকমের বেজাল ইসলামের নামের সাথে নাম সাহাবিদের নামের সাথে নাম অলি বুজুর্গদের নামের সাথে নাম এই নামের উচিলায়ও হাসরের ময়দানে কত মানুষ নাজাতের উচিলা বইনা যাবে এই নাম রাখতে সব সময় আল্লাহ আল্লাদের বুজুর্গদের সাহাবিদের নামের সাথে মিলেয়া সাহাবিয়াদের সাথে মিলেয়া নাম রাখবেন এই নিয়ত আসেনা সকলের হুজুরের দাওয়াত দিয়ে খুব মজবুত করে রাখা খাওয়াইয় বেড়া জিজ্ঞাসা করে হুজুর যা খাওয়াইলাম আপনি খুশি তো হুজুরে বলতেছেন বাবা যেই বড় বড়ো কই খাওয়াইছেন যেই মূল্যবান জিনিস খাওয়াইছেন এত খুশি অন্তরের থেকে দোয়া আসে তো দাওয়ার দাতা বলতেছেন হুজুর এই খাওয়াই আপনার কাছে শুধু একটা দোয়া চাই সেটা হলো আমার শুধু একটাই ছেলে আপনি খুব মনোযোগ দিয়ে আমার এই ছেলেটার জন্য দোয়া করবেন হুজুরে বলতেছেন যেই খানা খাওয়াইছেন সৈ্য গোষ্ঠীর জন্য যদি দোয়া করি তারপরে দোয়া থাকে মনে এত শান্তি কিছু কিছু মানুষের খেয়াল হলো বেশি মানুষের জন্য দোয়া করলে দোয়ার অংশ কই না যায় এই ধারণাটা একবারে ভুল জোরে বলেন ঠিকই না হুজোরে মোটামুটি রেডি হইলেন যে ওনার ছেলেটার জন্য দোয়া করবেন একে টসপি টস্পি ফকে যে হাত উঠাইবো এইটে মিজি বাবা আপনার ছেলেটার জন্য আমি প্রস্তুতি নিছি ছেলেটার নাম কি তাড়াতাড়ি তিনবার আমার বাড়ি বাংছে এই নামে আমি জীবন দোয়া কষাই আমার বিখারি বানাইছে সাগরের নাম শুনলে আমার কলজা কাপ ওঠে সহ্য বারো যদি খাওয়ান এই নামে দোয়া নাই এরম আউলা নাম বাংলাদেশে জোরে বলেন আছে না সফলতা কামনা করেন একমাত্র তাকেই বুঝ ইসলামের বুঝ দান করে জোরে বলেন সবাহ বাপ বেটা দুইজনে গাড়িতে উঠছে এরকম হয় না অনেক সময় উঠে দেখেন গাড়ির মধ্যে খুব প্রচন্ড ভিড় সিট তো দূরের কথা রাখার মতো জায়গা নাই এত মধ্যে দেখেন মধ্যে স্ত্রীর হেলাম দিয়ে বসা একটু পর হিগারেট টানে একটু পর হায় একটা বদলায় আরেকটা গায় তো শিশু বাচ্চাটা আব্বরে জিজ্ঞাসা করলেন আব্বা এই লোকটাকে একটা ফিশুনের স্ত্রীর মধ্যে বসা ধূমপান করে আবার গান গায় আব্বা বলতেছেন লোকটারে চিনি না ছেলেরা বলতেছেন আব্বা লোকটা এমন করে কেন তা আব্বা বললেন যে লোকটার মাথায় মনে হয় সিট আছে বিস্টার্ব আছে মাথার মধ্যে তার তোর বোধহয় গেছে এ মাথায় সিট না হইলে এরকম করতো না কোলায় আব্বা এই লোকটার মাথায় যদি সিট থাকে সামনে মুরুব্বী মানুষ দাঁড়াই রয়েছেন কেন সিটার মধ্যে জাতা দিয়ে না কিন্তু বসার মতন তো জায়গা নাই জোরে বলেন ঠিক কিনা মুসলমান ইসলাম নাই নামে না হাজি সাপ কিন্তু হজের রুহানিয়ত নাই নামে না ফিসাপ কিন্তু আল্লাহ আল্লাহ কোনো বিধান নাই এই জাতের ফিশাপ এই জাতের নামের মুসলমান বাংলাদেশ আছে না নাই থানবির রহমতুল্লাহ আলের একটা কিতাব আছে মাহাসেন ইসলাম অনেক মূল্যবান কিতাব মাহাসন ইসলাম মোতালা করেন তো সেই মাহাসেন ইসলামের মধ্যে মেশাল দিচ্ছেন এই কথা বলি ফাঁকরি ফরি বাইরা মোটামুটি বিবাহসাদী করছেন বিবাহসাদী শেষে যখন স্বামী স্ত্রী কাছাকাছি হইছে এরকম ফাঁকরিটা খুললে তখন টুফিটাও খুলছে বউ স্বামীর দিকে এক নজর মন খারাপ গালে স্বামী দিয়েছে কি ব্যাপারে দিচ্ছি শাড়িটাও পছন্দ হয় ওজে না তালে তোমার মন খারাপ কেন কয় আমেরে দেখে মন খারাপ কয় আমার কি ওই সময় টুফি আসিল ফাঁকরি আছিল খেয়াল করি নাই এখন টুফি ফাঁকরি খুলার পরে মাথার দিকে নজর করে দিয়ে দেখতেছি আপনি তুই অর্দিকে বেশি চুল ভাগ না তুই কদিন পরিতাম না মরিয়া দেবেন এই অল্প বয়সে আমি বৃধবয়ে যাবো আমার মুরু বীর একটা জীবনটাই শেষ করছে বেড়াই চিন্তা করে দেখলেন যে সব পছন্দ হয় কয়টা ফাংনা চুলের কারণে যখন বহুল লোক আমার গোলমাল এ ফাঙ্গুল দেশে রাখতাম না ফিটের দোহানে ডাক দিয়ে বলে যে বেটা বেড়া নাফিট জীবন বর চুল কাইটা পয়সা নিজর আজ চুল কারণ লাগতো না আমার করা পাগুলো বাইসা দাও ঘরের মধ্যে মেয়ে লোকের সাথে গোলমাল তো এই গোলমালটা মিটাই দাও হে বন্ধুরা আমাদের পদ আমলের কারণে যদি গোলমাল হয় আমেরিকার বাবার ক্ষমতা নেয় গোলমাল মিটানের আমাদের চরিত্রের কারণে যদি আমরা ধ্বংস তাই না আনি ভারতের বাবার ক্ষমতা নাই আমরাও গোলমাল মিটানের আমাদের সভ্যতা আমাদের ভদ্রতা আমাদের নিজেদের মেহনত করি অর্জন করতে হবে জোরে বলেন ঠিক কিনা এখন নাফিটের কাছে মাথাটা দিয়া উনি মোটামুটি ঘুমাইয়া রইছে ঘুমাইয়ে থাকাতে নাফিতে তো প্রথম মনে করছিল দুই চারটা ফাঁকনা চুল এটা টান দিয়ে উঠে একশো টাকা কামিয়ে ফেলবো কিন্তু লারা ছাড়া দিয়া দেখে মাথার মধ্যে ফাঁকনা চুলের কোনো অভাব নাই এক সপ্তাহ বাঁচলেও এই চুল শেষ হইত না আবার উনিও দায়িত্ব দিয়ে মোটামুটি ঘুমাইয়ে দিয়েছে এই ফাঁকে না ফিতে খুটারে মোটামুটি কয়েকটা মোসর দিয়া খুরের খুব ধার এমনে এমনি এমনি কয়েকটা তাঁচা দিয়া চুলগুলা সব সামনে ফিরিয়ে দিছে উনি ঘুমে ওনার যখন ঘুম ভাঙছে দেখেছে মাথা আছে চুল নাই ইসলামের নাম আছে মুসলমান নাই মসজিদ আছে মুসল্লি নাই নেতা আছে নীতি নাই ঘরে বলেন ঠিক কিনা পাবন্দ তীর হে পাবি আকার ই মশালা মুশকিল নে আয়ে মুর দেখে রাজমার ই মাসালা মুশকিল নে আয়ে মুর দেখে রান্না সোবার বদল যত হে হায়ক মোকাল্লি না খুশ আয়ে মোকাল্লিনা খুশ আমাদ মেন ফ পথা কামে এলাহি কে পাবেন ফথা কামে এলাহি কে পাব ও বন্ধুর আমার নাফিটের এই ছিল কি কাজ করলা বলে কিসের শক্তি বলে শুক্তি বাইসা বাইশা তুমি থুয়ে দিস নাফিতে ডাক দিয়ে বলেন মাথা আপনার ব্যথা আপনার আমি থুয়ে দিলাম সাইসা আপনারা যেই দুইজনে ঝগড়া করছেন আপনারা ধনুজনে নিজেদের চুল লই এলন বা জোরে বলেন ঠিক কেনা ঝগড়া করবেন আপনারা আর সমাধান বুঝি দেবো আমি আপনারা যে দুইজনের মধ্যে ঝগড়া করছেন এই জামাই বউ দুজনের বাড়ির গইয়া বইয়া কোনটা ফাঁকনার কোনরা কা এই বাসা আমার এই বাইশালন কথা জোরে বলেন ঠিক কেনা মেয়েরার নাম জোরে বলেন কি আর যেই ড্রাইভারের গাড়িটা চালায় এই ড্রাইভারের নাম ইসলাম এখন শান্তি খুব লক্ষ্যকীরা দেখছে ইসলাম না থাকলে আমি অচল আস্তে আস্তে শান্তি প্রস্তাব দিয়েছি আব্বার কাছে যা আব্বা ইসলামের সাথে সম্পর্কটা আমারে আর একটু গভীর কীরা দেন বাফ রাজি না মা রাজি না শান্তির সাথে ইসলামের সম্পর্ক হোক কারণ ইসলাম টাকা পয়সা গরিব ইসলামের শামসকদ কম এইভাবে ফত থেকেই যখন বাধা দিতেছে শেষ পর্যন্ত শান্তি আর ইসলাম এই দেশের মধ্যে ইসলামের সাথে আমার সম্পর্ক হইবোনা কারণ বাপ বিরুদ্ধে মা বিরুদ্ধে বিরুদ্ধে। ইসলামের সাথে সম্পর্ক আমার এই বাপ দাদার দেশ ছাইরা আরেক দেশের মধ্যে হিজরত করতে হবে যেখানে বাধা দেওয়ার কেউ নাই কথা ধরে বলেন ঠিক কেনা ও বন্ধুরা আমার আল্লাহ তালা হিজরতের হুকুম করালেন नबी इसार कर चाहे शेष पन्त शांति जो देख लें बाप दाद मारे ना इमाम सम्पर्क करु ग रात शांति इसलम के सकाले खा खुद शांति तुम्हारे घर आसेंब बोलते बदशाह हम तो बहुत तलाश कर ला शांति तोरे जो तो जगार मध्य फोन कर शांति नई अपनार्वस्थाओ त শান্তির যত সামান আছে এরকম দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু শান্তির বড় অভাব এখন শান্তির বাবা ফোন করে ও শান্তি তুমি যেখানেই থাকো না কেন তোমারে হারাইয়া তোমার মা পাগল তোমার বাবা পাগল দেশবাসী সকলে তুমি শান্তির জন্য পাগল তুমি যেখানেই থাকো না কেন বোমা আমার এই পত্রিকার বিজ্ঞপ্তি দেখা তাড়াতাড়ি চলে আস তুমি শান্তির এলাকার প্রত্যেকটা বাবা। দি শুধু শান্তি শান্তি বইলা এলাকার লোকেরা যতই মিছিল কর যতই ব্যানার লটকা শান্তি বললেই শান্তি আসবে না যদি এই কথা বলেন শান্তি যেখানেই থাক ইসলামের সঙ্গে করে নিয়ে আসা এখন আমার সম্পর্ক ইসলামের সাথে ইসলামকে যদি আসতে বলেন ইসলাম যাবে যেখানে আমি শান্তি যাব সেইখানে ইসলামকে বাদ দিয়া শুধু শান্তির জন্য আন্দোলন করলে বাবা আল্লাহর কসম শান্তি একা ইসলাম ছাড়া আসেন আজ বলেন সবহান আল্লাহ তাহলে শান্তির সম্পর্ক কার সাথে ইসলামের যেই ঘরের মধ্যে ইসলাম আছে নিঃসন্দেহ ঘরটার মধ্যে শান্তি আছে যেই সমাজটার মধ্যে ইসলাম আছে নিঃসন্দেহ সেই সমাজের মধ্যে শান্তি আছে তাই শান্তির সম্পর্ক জোরে বলেন কার আল্লাহ আল্লাহ নবীজির জিজ্ঞাসা করছেন মেয়ারাজের রাত্রে আর শাহজিমের মধ্যে হে আমার বন্ধু আমার জন্য কি নিয়ে আসছেন নবীজি বলছেন তো হেয়াতি এক আল্লাহ যাবতীয় যত আমল আছে শারীরিক আর্থিক আমল সমস্ত আমল আপনার জন্য নিয়ে আসি ইসলামের যত বিধি বিধান মোতাবেক আমল আছে সমস্ত আমল আপনার জন্য নিয়ে আসি তখন আল্লাহ তাদা নবীরে ডাক দিয়া বললেন আসার আলাইকা। مدد شانتی دب رحمت دب جی راشٹر تھی اللہ کے এই রাষ্ট্রকে আমি আল্লাহ দুই দিনে দিব একটা হল শান্তি আর একটু হলো রহমত তাহলে শান্তি এবং রহমতের সম্পর্ক একমাত্র আমলের সাথে আমল নাই সেখানে শান্তি আর রহমত নাই ধরে বলেন ঠিক কিনা আর এই আমল শিক্ষা করার জন্য আল্লাহ তারা পরামর্শ দিয়েছেন ইয়া ते चाओ तुम्हारे सहज एक रास्ता सीट हलोदे संगे ने संगे आउलिया संगे बुजुर्ग दिन तुम सम्पर्क कायम करो তোমার মধ্যে যদি যোগ্যতা নাও থাকে রেলগাড়ির ইঞ্জিনের সাথে যদি বগিটা বাইরা দেয় এটার মধ্যে যদিও ইঞ্জিন নাই কিন্তু একটা ইঞ্জিনের সাথে পঞ্চাশটা বগি সম্পর্ক থাকার কারণে ইঞ্জিনটা যেমন দ্রুত গতিতে এক দেশ থেকে আরেক দেশে যায় ববিগুলোর মধ্যে যদিও ইঞ্জিন নাই সম্পর্কের কারণে তারাও এক দেশ থেকে আরেক দেশে যায় সন্দীপের হজরতের সাথে যাদের সম্পর্ক ছিল র্জন করছে জমিনের মধ্যে জুড়ি সেচ দা দেয় আল্লাহর আড়সটা পর্যন্ত থর থর কইরা কাপে ধরে বলেন সোবাহ আল্লাহ ওহুদের যুদ্ধ মুসলমানদের একটা পদস্কলনের কারণে যখন এক আল্লাহজন সাহাবির নাম দৈরা দৈরা কোনো কোথায় থাকলে তাড়াতাড়ি আগাও এমন ছয়জন সাহাবীর নাম লইলেন দৌড়ে ছয়জন সাহাবি আইসা আল্লাহ নবীর চতুর দিকে গিরাও দাঁড়াইলেন নবীজি বললেন সাহাবিরা সোন আল্লাহ নবীকে হেফাজত করতে গিয়ে যদি কেউ শাহাদত বরণ করে তাহলে নবী যেই জান্নাতের মধ্যে থাকবে ওই জান্নাতে থাকবে সোবাহান আল্লাহ ওই সাহাবিদের মধ্যে একজন সাহাবির নাম হজরতে আবু উনি নবীজির পাশাপাশি দাঁড়িয়ে আছেন হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো ওই দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাইয়া। সঙ্গে সঙ্গে গোফুনে গোফুনে আল্লাহর কাছে একটা মোনাজত করলেন ও আসমা জমিনের মালিক আমার কানে আওয়াজ এই দুশ্মনেরা তোমার নবীন চোখের মধ্যে তীর মারবে তারা যদি তীরটা মারে এই তাদের নিক্ষিপ্ত নবীর চোখের মধ্যে এই তীরটারে ঘুরাইয়া আমার চোখের মধ্যে চোখ শহীদ হইয়া যাক তবু এর বিনিময়ে তোমার নবীর চোখ যেন হেফাজ থাকে জোরে বলেন সবাহ আল্লাহ মাহবুব খোদা মা স জসে কেতে হে ও গরদৌস জসে কেতে হে ও গরে আমারা মদসন বিহি পেশ নজর আপা জলবা আম সোতে হে বেদার हम আমারা হাম সোতে বেদার মুকা নিজের লক্ষ্য বাসপাখির মতন দৌড়াইয়া আল্লাহ নবীর চেহারাটার সামনে নিজের চেহারাটাকে ধরলেন যার কারণে তীর আল্লাগার থেকে চোখটা কুইলা এরকম মাটির মধ্যে পরিয়া যায় আবু কথা দারাজের লও চালানো চোখ তার মাটির থেকে উঠাইয়া হাতের মধ্যে রাইখা দিলেন যুদ্ধ যখন শেষ হইয়া যায় সত্তর জন সাহাবাই কেরম শত বরণ করলেন আহত নিহতদের খবর লইতে গিয়া, কাছে আবু একটা কাতাদ চোখ হেফাজত করতে গিয়া নিজের চোখ শহীদ হয়ে গেছে আল্লাহ নবীর দুঃসের মধ্যে আইসা আবু কাতাদাকে জিজ্ঞাসা করলেন আবু কতাদা শুনছি একটা চোখ নাকি শহীদ হয়ে গেছে তিনি বললেন জি হায় আরে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আবু পাতাদা তাইলে এখন তুমি কি চক্ষু চাও নাকি জান্নাত চাও আবু পাতাদা বলেন্লাহ আমি জান্নাত আবার চক্ষুও সাই দোরে কন আল্লাহ আল্লাহর নবী ঘোষণা করলেন আবু পাতাদা জান্নাত চাও এটা তো যুক্তিসঙ্গত কথা কারণ জান্নাত তো একটা চাওয়ার জিনিস কিন্তু আবার শোকটাও চাইটা তো কেন আবু কাতা চোখের পানি ছেড়ে দেখতে না পারি নবীর আওয়াজটা পাইয়া নবীর চেহারা মুবারক না দেখলে আমার কলিজাটা সিদ্ধ হইয়া যাবে নবী গো অন্য কোন বিলাসিতার জন্য নয় গো নবী শুধু আপনার চেহারা মুবরফ দেখার জন্য আমি আল্লাহ হাত মুবরফ থেকে চোখ ফুটানিয়া নবীজি নিজের হাতে পরিষ্কার করা যেই চোখটা তীরের আগাতে এরকম ছিন্ন ছিন্ন হয়ে গেছে এই আহত শোকটারে আল্লাহ নো কোন চোখের মধ্যে একটা লেপ দিয়া দিলেন দিয়ে নবীজি জিজ্ঞাসা করলেন আবু কাতাদা নবীর বরকতি হাত লাগবে এখন তোমার চোখের কি অবস্থা আবু কাতাদা বলেন ইয়াটা শুন আল্লাহ চোখের যন্ত্রণায় চোখের ব্যথায় এতক্ষণ পর্যন্ত অস্থির লাগছিল কিন্তু আল্লাহ নবীর মুবরক হাত যখন লাগছে নবীজির ঠুটু মুবারক যখন লাগছে আল্লাহর কসুম খাইয়া নবী। এখন আমার সুখের মধ্যে কোন রকমের ব্যথা বেদনা নাই আল্লাহ আল্লাহর নবী বললেন হে আবোক ব্যথা দূর হয়ে গেছে ভালো কথা এখন একটু পরীক্ষা করে দেখটার পাওয়ার ঠিক আছে কিনা কারণ একটা চোখ তোমার শহীদ হইছে আর একটা চোখ তো ভালো একটা মধ্যে আমার হাত লাগছে আমার মোবারক লাগছে আগের চোখ আর পরের এই দুইটার একটু পরীক্ষা করে দেখা পাওয়ারটা ঠিক আছে কিনা আবু কথা দাঁড়াচ্ছে ख आल्लाबी शोक दिया कैमन देखो अल्लाहर नबी आगे शोकता दिया आसमान दिखे तक इले शुदू आसमान देखी আর যেই চোখের মধ্যে নবীর বরকটি হাত লাগছে নবীর থুটু মোবারক লাগছে এই চোখটা দিয়ে যখন আসমানের দিকে তাকাই আল্লাহর কস এই চোখটা দিয়ে তাকাইলে আরসটা পর্যন্ত দেখি কংবার আল্লাহ জুলফুক খোলদ বরু কাকু হঠাৎ জুলফুকা খোল দু বরু কাকু হঠাৎ মুত সে পে শিল মুরে আমারা মুাদিল মোস্তরে আমারা উমতারি হে গুলাম তোমারা তো দীর মোকদ্দরে আমারা তীর মোকদ্দ রে হামারা। আল্লা বরকটি হাত লাগলে আল্লা আল্লাহর আল্লাহ পর্যন্ত দেখে এরকম আল্লাহ সহবত পাইয়া আল্লাহ তালিম পায়া বহুত মুরুক্ষ মুরুক্ষ মানুষ এমনও দেখা যায় আল্লাহ রুমি রহমতুল্লাহ এরকম একজন আল্লাহর সহবত পাইছে বুজুর্গদের জোতা সোধা করছে এমন একজন বুড়া মানুষ মসজিদের বারান্দার মধ্যে বৈশা শেষ রাত্রে মসজিদের ভিতরের অংশটা বন্ধ শুধু বারান্দাটা খোলা ওই বুড়া মানুষটা নীরব নির্জন তার জায়গা তালাস করতে গিয়া মসজিদের বারান্দাটারে ঠিক করছে শেষ রাত্রিতে উজু বানাইয়া ওই মসজিদের বারান্দার মধ্যে বৈশা কোন শীত দিক বৈশাখ বারেন্দ্র মধ্যে ধ্যান খ্যানের সাথে রহমতের সময় জিকির করতেছে এমন সময় একজন বড় লোক মসজিদের পাশে দিয়েই যায় হঠাৎ করে নজর পড়ছে একজন বুড়া মানুষ বাপের সমান বয়স এই মসজিদের অসহায় খেতাবালিশ নাই ইলেকট্রো নাই এই জন্য বোধহয় লোকটাইখানে বসা নাই না। আরামের সমানের ঠিকানাইমা ডাক বলছেন ও এত কষ্ট করার দরকার নাই फिर प्रंदरु कहारे खुदा मस्जिद मस्त কুঞ্জে মসজিদ মস্ত সাত ওয়া দিঘার দর বাগে তর সোনা মরাত হার বনে মাসাওয়াত হারকে দিওয়ান হাত জি রে পায় আর সে করছি ন ফলা সাসামিয়ার জবান খুইলা যায় চাষামিয়া ডাক দিয়ে বলেন ও কপাল ফোরা তুই মনে করছো আমি দুঃখী তুই মনে করছো আমার বাড়ি নাই তুই মনে করছো আমার কাপড় নাই তুই নিজেরে বড় সুখী মনে করা আমারই দুখি মনে করি আরে আল্লাহর কস এই মসজিদের বারান্দার মধ্যে একা একা বৈশাখ আমি যখন মেরে ডাক দেই আল্লাহ এক একটা আওয়াজ দেই। এক একবার আল্লাহ বলার কারণে আমার শরীরে যত লক্ষ লক্ষ ফসম আছে আমার কাছে মনে হয় ফসমের এক একটা ফসমের গোড়া দিয়া মনে হয় মধুর নহর প্রবাহিত হইতেছে জোরে কংস বাহান আল্লাহ হে বন্ধুরা এই জমিনের মধ্যে হঠাৎ আব্বা বইলে একটা আওয়াজ দেয় আপনার কাছে মনে হইছে এটা আপনার সন্তানের আওয়াজ ডাইন দিগি তাকাইছেন মানুষ দেখেন না বাম দিকে মানুষ দেখেন না একটু পরে আবার আব্বা বইলে আওয়াজ দিয়েছে एन मन हईल पीछने दिखे आवाज आपने आरोप पीछे गेसारब्बा बीचे मन हईल डिक आवाज दाड़े ए आवाजने अपने बाप होते हैं आल्ला रुमिर रहम्ला बंदारा जमीन मध्य बैशा तुम्हें जदि आल्लाह भारत डाक दीजे देखो तुम देह शुद्ध जमीन मध्य था तुम्हारा लाफाते अल्लाहर हारे दिवाना जी के हक जीरे पाए से पायर नीचे आड़ चुना जाए কুর্সি তোমার ভাইয়ের নিজে আর তোমার মহাবত নিয়া আমার মবুদের একবার আল্লাহ বইলা ডাক দেয় আমার আসমানির পুহিবার জবাব দিয়া বন্দারে সান্ত্বনা দিয়ে বন্দারে তুই কেন পাগল হইয়া গেছ আমি আল্লাহ তো তোর সাহারো করতে আরো কাছে ইংরেজি লাইনে বহুত বড় শিক্ষিত ছিলেন কিন্তু জোটা সোজা করছেন থানবির রহমতুল্লাহ আল্লাহ জোরে বলেন কাক থানবির থানবির রহমতুল্লাহ আলাই এরকম খাস খাদেমও খলিব ছিলেন কেহ একদিন জিজ্ঞাসা করে খাজা মজরুব আপনাদের থানিব রহমতুল্লাহের বহু খেদমত করছেন উনিতে জীবনে এতগুলা কিতাব লেখেন আবার জিকির করেন বয়ান করেন উনি সময় ফান কোথায় যে কথাটা বলতেছিলাম মানুষ যখন আল্লাহ তালাকে আবাদত দেয় তো আল্লাহ খুশিয়া বন্দরে দুইটা জিনিস দেয় একটা হলো শান্তি আর একটা হইসে এর শান্তি আর একটু হইছে রহমত বরকত তখন দেখা যায় সমর মধ্যে বরকর দেয় মালের মধ্যে বরকর দেয় হায়াতের মধ্যে বরকদ দেয় এই শান্তি রহমত বরকর এই তিনটা জিনিস একমাত্র আবাদতের সাথে সম্পর্ক জোরে বলেন ঠিকেরা মজর আমি জীবনে বহু দেখেছি থানবী রহমতুল্লালের প্রত্যেকটা কাজের লিস্টি ছিল কখন তিনি আবাদত করবেন কখন কিতাব রাখবেন কখন মরিদদের সাথে সাক্ষাৎ দিবেন আমি দেখতাম সম্পূর্ণ রেডি আপনি গেলেই উজু করতে পারবেন তখন কলমটা কাগজের উপরে রাইখা স্থানের রহমতুল্লা রায় যখন উজু করতে যাইতেন গরের মধ্যে কেউ থাকত না আমি জীবনে বহুবার দেখেছি হঠাৎ করে ঘরের মধ্যে নাই অন্য জিনিসের জন্য ঘরে ঢুকছি ঘরে ঢুকে নজর করে নাই। কিন্তু কলমটা কাগজের উপরে লেখার কাজ চালাইয়া যাই আল্লাহ। বাবা একদিন আপনার আমি থাকবো না কিন্তু এমন কিছু আমল দুরি করিয়া যায় আমরা থাকবো না সত্তাহ কিন্তু আমল চলতি থাকবে খাজা মসজুব বুড়া মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছেন মনে করেন তিনি উত্তর দিকে যাচ্ছেন আর উত্তর দিক থেকে একজন প্রেমিকার প্রেমিকা দক্ষিণ দিকে আসতেছে খাজা মসজুব এরকম হাতের মধ্যে তোসবিনিয়া জিকির করতেছেন আর দৌড়তেছেন আর প্রেমিক প্রেমিকারা তারাও দুইজন প্রেমের আলাপ করতে করতে আসতেছেন খাজা মসজুবের সাথেও একজন প্রেমিক আছে ওই বেড়ার সাথেও প্রেমিক আছে ওই বেড়ার প্রেমিক হইল মানুষ আর খাজা মসজুবের প্রেমিক হলো আসমানের মালিক জোরে বলেন নারে সোবাহান্লাহ লেখে আজাদ আজ করবা কণি ফরকে কাত বর হাসন বর তো আঙ্ দিয়ে রাওয়া টি গে কাত বর হোসা এনকার বালা ময়দা কুনি দুনিয়ার প্রেমে মত দুনিয়ার প্রেমে পাগল সঙ্গে প্রেমিকা আস্তে আস্তে যখন এমন একটা গর্তের মধ্যে কিছু পুরাতন পানি ছিল ময়লা যুক্ত পানি ছিল মজদুব রহমতুল্লাল পায়ের আঘাত লাইগা সেখান থেকে কিছু ময়লা পানি ওই প্রেমিকার চেহারের মধ্যে লাইগা सुंदर चेहरा दाग दागेम प्रेमिक जो नजरक बुरा बेटार पायर आगाते महिला फान सीट कलैर प्रेमिकार चेहरा दग पैया गया युवक सह्य करतेम जोरे মজদুব সাহকে একটা থাপপর দিচ্ছে এই থাপপরের আকার সহ্য করতে না পাইরা এই বুড়া মানুষ হয়ে জমিনের মধ্যে পড়ে আ যায়। কিন্তু এখনো বুঝতে পারে না। থাপ্পর কার গালে লাগাইলা কার মধ্যে হাত উঠাইলো ওই কফালপোড়া এখনো বুঝতে পারে নাই যে সমস্ত ইহুদির বাচ্চারা নাসারার বাচ্চারা বাচ্চারা মুসলমানদের স্টিম রুলার বানাইতে চায় মুসলমানদের উপরে নির্যাতনের ইস্টিমার চালাইতে যায়। চায় আল্লাহ বলবা মুসলমান তো এমন জাতি তুমি যদি চোখ রাঙ্গাইয়া কথা বলা একদিন আগে হোক পরে হোক তোমার এই রাঙ্গা চক্ষুটা ওটার গজুবি হাত দিয়ে উফরে ফেলা হবে জোরে বলেন ঠিক না এক বুড়া বেড়ায় বলে ছেলেদের কেটাই জিজ্ঞাসা করে বাবা আমি তো লেখাপড়া করি নাই আমার দাদা লেখাপড়া বুঝিনা আমার বয়স কত তো তুমি যেহেতু আমার মাস্টর হোলা তো তুমি একটু মিলে দেখো তো আমার আব্বাই আমার জন্মের তারিখটা যে লেখছে আমার বয়স কত ছেলেটা জন্ম তারিখ হইলা বয়স একশো তিরিশ বছর তা আব্বাই দিকে একশো তিরিশ বছর বছর বয়স হইলে আমার থেকে বড় আর কেউ আসেনি খুটনারি সহ্যগুষ্ঠী করে না আব্বা আমার থেকে বড় কেউ নেই কিছু মানুষ মনে করে এমপি সাহেবের থেকে বড় বোধহল থেকে বড় কেউ নাই যে বড় অফিসার গাড়ির মধ্যে উঠা একজনের বেতন সত্তর হাজার আরেকজনের বেতন হাজার কম কত আপনারা কিছু জবাব দিয়ে একজনের বেতন সত্তর আরেকজনের বেতন দশ হাজার কম দুইজনের গাড়ির মধ্যে ড্রাইভারে নজর করে দেখে রাত্রী সুযোগ আমার ড্রাইভারে গাড়ি ছাড়তো না তো কার কথা ছাড়বো ও ড্রাইভারে চাকরি করে যায় গাড়ির যে মালিক এ মালিকের মালিক যদি অর্ডার দেয় তাইলে ছাড়বো আমরা বেতনে না ভাই গাড়ির তোর মালিক না কাজে আল্লা আল্লাহ করতে থাকেন দোয়া করতে থাকেন মালিকে যেমন আসে মালিক এ হুকুম দিলে দেখবেন গাড়ি ছেড়ে দিব একটু পরে দেখে যা আল্লাহর কি মেহরবানি পঁচিশটি হইব ফুল ফেনটার দাম আর পনেরোটি হইব গেঞ্জিরের দাম এরুম পঁচিশে আর পনেরো কত হয় এ মোট মাঠের কাপড়ের দাম আছে চল্লিশ টিহা এই ফেনে আর গেঞ্জি এরুম একটা বেড়া বাম্পারটা দরেজন একটা ছাবড়া দিছে ড্রাইভারটা ছাগলের মতন আবার এই বেড়া থা দেয় গাড়িটা থামায় এই বেড়া থাকে আবার গাড়িটা চলে চোখ টিপাটি করে আমরা বেতন কি দিব আমার সাইডার দামও নাই এই বেড়ার যদিও শুধু মাত্র চল্লিশ টেহার জামা এই বেড়া আসো এই ছাব্বিশ লাখ টেহার দামের গাড়িটার মালিক এই সারে থাপ মধ্যে এত হেঁকা থাবড়া দিলে সালে। হ্যাঁ থাবড়া দিলে বন্ধ হয় নিশ্চয়ই হ্যাঁ থাবড়া থাবড়িয়ে যা বোঝা যায় এই ছাব্বিশ লাখ টেকা দামের গাড়িটার মালিক এই সারে যারে সার মনে করছে মালিক মনে করছে উনি কি মালিক নিনা হেলফাত। থাবরা থাবড়ির খুব দাম আছে এখন আব্বা যখন বড় হোলার রিপোর্টে শুনলো ওনার থেকে বড় আর কেউ নাই আব্বার মনের মধ্যে একটা অহংকার আবার সম্ভাবনা আছে না নাই जा करतम ना तारी मक्का शरीर दामा भीत एक अहंकार बड़ क्यों बैग टेक लुया जो मक्का उद्देश्य रवना दी फोन देखे उन्नारे बस बुढ़ा बेड़ा रास्तर मध्यम गाले हाथ दिया बता हादसे बैग डुया देखे चामरा डी बसि डीला दिडीय हेरती बसा মিলে চিন্তা করছে এতদিন ভাবছিল আমার থেকে বড় কেউ নাই এখন দিদি বেড়া সামরাজ এইভাবে ঢিল ধরছে বয়স মনে কম হইত না ডাক কান্নাঘাটি বন্ধ করেন একটা জরুরি কান্দাকাটি বন্ধ করলে জরুরি প্রশ্নে জব দিতে ও কি প্রশ্ন কামনের বয়স কত চোহে তো মনের দুঃখে ক আমার বয়স দেড়শো বছর এই কইয়া হুঁ হো কই দেখো মন খারাপ দেড়শো বছর জি এর বয়স আসলে কত আরে কথা কম না কত একশো বিশ হইছে। ভাড়ায় ফতম লোকের লোকটাই হয়েছে এর বয়স বলে কত বয়স দেড়শো ওই যে আমাদের বাড়ি কই ও বাড়ি নাই কান্দেন কা আব্বায় মারছে কথা বুঝে নেব আমরা যারা নাকি একলা মনে করে এই মুন্সির দলটির এই টুপিওয়ালা মানুষটিরা যারা এটি মনে করে তারা বোকার স্বর্গে বাস করে এই মাদ্রাসার মধ্যে যদি একটু কেউ মহব্বত করে এই মহাব্বতটা সন্দীপের হজরতের করলো সন্দীপের হজরতের যদি একটু মহব্বত করে এই মহব্বতটা হজরত হোসেন আহমদ মদুনির রহমতুল্লা আলেরে করলো আল্লা করলো আহার এই মুসলমান গুলা কি বংশবনিয়া ছাড়া একলা না এগুলার অনেক লম্বা সিরিয়াল আছে আপনার আব্বাই আপনারে মারছে হ কুমিল্লা তো এবার এমনি খুব বড় বড় গপ মারে এরম লোক বাংলাদেশে আসে না নাই গোসুলের খরচ যদি জিগায় কয়টা তাহলে এমন ওই পিসির থেকে এক বেলা তিন আঙ্গল দেব হুজুর আপনারা মনে করছেন আমরা কিছু জানি না জিগেছি কি কি তো তিনডা ফার্স্ট হ্যান্ড আঙ্গুল দিয়া দেখান যায় কি কি বুঝান যায়নি একজনের খাতি ছাত্র আরেকজন হচ্ছে নকল ছাত্র দোম বাস দেখা নাই ওই খাটি খাতা দেখে দেখে জীবন বড় ফাঁস করবে এখন যখন কর্মজীবন আইসে দুই স্কুলের মধ্যে মৌল্টে চাকরি করার টি অনুসাপনকে ডাকেছে ভালো ছাত্রজিরা হ্যাঁ যে টি অনুসাপ প্রশ্ন করছে যে হুজুর আপনারা বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস সব পর্যন্ত কষ যে আপনার ইতিহাসের দিকে একটা প্রশ্ন করবো আচ্ছা বলেন তো বাংলাদেশ স্বাধীন কত শোন এবারে তো লেখাপড়া ভালো করছে সার বাংলাদেশ স্বাধীনশো সত্তর সনে তবে ফানজিবাড়া দেয় নাই এরা ফাইনাল করতে যুদ্ধমধ্য কইরা এই স্বাধীনতাটা ফাইনাল করতে এক বছর লেট হইছে একত্তরে গিয়ে ফাইনাল হয়েছে সত্তরের স্বাধীনতা ফাইনাল হয়েছে ধরে বলেন কত একত্তরে এই কুইয়াটিয়ে মোটামুটি হ্যারাজন সাইডে দিছে ওই দিলে নকল করার অভ্যাস এত মনে করতে ফসল তো শোধ ওই সত্তর আর একত্তর সত্তর আর একত্তর সত্তর আর একত্তর এটাতে শুধু মহাস্ত রাখছে একরকম ফাঁস আসলে আরেকজনের নকল বেরা ফাঁস করছে এরকম আর নকল মুসলমান নকল ফির বাংলাদেশে আসে না নাই এরুম বহুত ফির আছে আদাফতের মধ্যে দেখে রাস্তার অবস্থা খুব খারাপ কুয়াশা তখন খাদেমের ভাড়াইছে গিয়া দেখতো হোটেলের মধ্যে সিট আসেনি তো খাদেম হোটেলের ম্যানেজারের দিকে সার সিট আসেনি ম্যানেজার ক্যাড়ায় আসে কেন মাহবুবের খোদা গাউসেমে শোভা নেই হুজুর সিট তো নাই ম্যানেজার খুব রাগ হয়ে যায় থাক এই হোটেলে নিচে খেতা নাই বালিশ নাই সারা রাইতে মশায় কাম সকাল বেলে ম্যানেজার গেট খুলিয়া দেখা হুজুর আমাদের কাছে কইলান না একটা সিট দিয়ে দিতাম কাছে না শীত চাইছিলাম কটা সিট চাইছিলাম ক একটা বেড়া তুই ষোলো জনের নাম কইলি ফিসে ফাল দিয়ে উঠতে কানো দেরা কই রে এলে কি আমাদের আঁকাবেরা আমাদের না সিরিয়াল কামটাছে কি কথা কন্যা আমাদের আব্বাই মারছে কে থাক মক্কাশরী পরে আগে আপনার আব্বার একটু দেখাই হইবই তো আমারই তো দুইশো দূর শেষ বলে আপনি কই আছেন কি এর খবর নেই ঘুরে এখন দেখাতে তার কাছে যায় তার কাছেই লাগে যেমন এর থেকে ছোটো আর কেউ নাই দূরে বলেন ঠিকই না জিগিতেছে ফোলার বয়সা দেড়শো কয়দিন পরে হেমই যে বোলা আমনে বলে হেরে মাইরা বাড়ির থেকে বলো বার করে দিয়েছেন কয়ে যে হ কি অন্যায়টা কি গতকাল তার দাদায় বলছিল তো ফান মনে এমন বেয়ার আর আমার অহংকারের দরকার নাই কূটনাতির কথায় বহুত করছি তিনটা বেড়ার লোক দেওয়া হয়েছে আমি কানে ধরে তোবা করলাম এখনো তো আসল জিনিস দেখি নাই যার কারণে গর্ব করছিলাম এই দেশে বড় মানুষের অভাব নাই কথা জোরে বলেন ঠিক কিনা হে বন্ধুরা আমার নকল প্রেম হারাইয়া বুঝছি আফসুস করলে ফিরন্ত আর বেরবে নাজুব রহমতুল্লাল এর থাপ্প দেওয়ার কারণে উনি বেগু শুয়ে যতন পরে যায় বাবা আপনাদের কাছে জানতে চাই অনি সাথে কেউ বেয়াদা মুসলমানদের সাথে অশান্তির কাম করছে এ অশান্তির কাম কইরা শান্তি পাইবো না অশান্তি পাইব আমার জন্মস্থান দেশের বাড়ি কুমিল্লা আমি থাকি ঢাকাতে কুমিল্লা হোমনা একটা থানা আছে ওই থানার মধ্যে এক জায়গায় মাথুর করে আসতেছি তখন ওই ইমাম সাহেব আমার কানে কানে বলল জোর আপনি যদি আমার একটু হুকার করতেন আমি যে গেলাম কি হুকার যে হাজির সাহেব আপনাকে দাওয়াত করে আনছে উনি খুব পয়সা মানুষ আপনি যদি একটু সুপারিশ করতেন তাহলে হাজির সাহেব আমার বেতন বাড়াই নিত যেই বেতন দেয় এই বেতনে পোষায় না আমি গাড়ির মধ্যে আস্তে আস্তে হাজির সাহেব বললাম যে ইমাম সাহেবের সুরাকারাত কেরাত ভালো দেখতে ভালো আমুরই মানুষ তো বেতনটা বাড়াই দিন আজ এই সাহলিকে যাইলে দেয় আপনি নিজের থেকে দিয়ে বাড়াই দেন কহযুুর ইমাম সাহেব কিছু বলছে আমি কিছু বলছে না বলছে আপনি দিয়ে কেন না সাইডা না বাড়াইতাম কী ব্যাপার ক বেতন কম দিই না তো আমি বুঝে কত দেন ক তিন হাজার টাকা দিই তো তিন হাজার টাকা হয় নাকি আপনি বাড়াই দিন কুজুর বেতন যদিও তিন হাজার কিন্তু এমনি হেমনে এমনি হেমনে মিললে উনি কেউ দশ বারো হাজার টেয়া পায় আমি বললাম সেটা কী সিস্টেম আমাদের ব্যস্ত হে বাপদাদার আমল থেকে আমরা একটা নিয়ম করছি সেটি হলো সমাজের মধ্যে যদি কোনো মানুষ মারা যায় তাহলে পুরা সমাজে ঘরে ঘরে সাউল উঠাই উঠাইয়া একদের দেড় মন চাউল যা হয় এ বস্তাটা জানাজার খাড়ের সামনে ধুয়ে দেই যেই হুজুরে জানাজা ভরায় এই হুজুরে চালের বস্তা লইয়া যায় যেহেতু তিন হাজার লয়ে যায়। আর এড়ি দেখলেন না বেশি বাড়াবাড়ি করলে বাদ দিয়ে দেব আমি বলো চিন্তা করিয়া গেলাম হুজুর এই বিষয়টা কি আমি আস্তে আস্তে আদি বললাম যে আদি সাহেব মাথাটা ঠান্ডা করেন সামনা করে একটা কথা শুনেন কয় কি আল্লাহ যদি আলে মেরে চালাইতো সায় তাহলে আমরা তেহা না দিল চালাইব জোরে বলেন কে জোরে কে বেড়ার চলা চলে যাবে অসুবিধার কিছু নাই কিন্তু বেতন যদি না বাড়ান বিফোদ আন্ন বইব কয় কেমনে আপনি মনে করেন মাসে যদি আটাইশ তারিখ হয় উনত্রিশ তিরিশ তিরিশ তারিখ গেলে কয়টায় দিব আর সমাজের লোকেরা কয় টাকা দেব তিন হাজার বেড়ার টেহার দরকার হলো দশ হাজার গত মাসে দশ হাজার পাইছে কিন্তু এই মাসে আড়াইশ তারিখ হয়ে গেছে একটা মানুষও মরে না তাহলে হুজুরে তাহায করে কি দোয়ারা করব যে আল্লাহ তুমি তো জানো দেশের মানুষদের কত ঘাট ঢাকার হুজুর দিয়ে সুপারিশ করাইছি আর ফলো বেতন বাড়ে না এই তিন হাজার টেহা তো আমার হইতো না আল্লাহ আমরা দয়া করি মাত্র দু দিন বাহি এই দু দিনের মধ্যে ষাট বারজন মানুষের মরাল বাউ করে দেয় কারণ এই সোরানা যদি না মরে ইমাম সাহেবের যে আটকেছেন এই ইমামের বদ্ধ এই পুরা গোষ্ঠী সব মহির ইমামের থেকে শুধু লোনের ব্যবস্থা কেন তো আছে কি ঠিক কিনা হাজামজুবুর রহমতুল্ল থাপ্পর দিয়া প্রেমিক প্রেমিকা শান্তি খাইবো না অশান্তি এই দশটা কদমো যাই তারা নাই হঠাৎ করে আর হসত খাইয়া পৌরা এই বেড়ার একটা ঠ্যাং একটা ফাও একটা খালি হয়ে গেছে টুকরা এখন তো প্রেমিকায় ফুটে গেছে বিপদে এমন ভালো রাস্তায় চলতে গিয়ে গেল কারণটা কি ভাঙ্গার কারণ বুঝতে পারে নাই ওই দূরের থেকে এক মুরব্বী লোক দৌড়ে এসে তো মাগ কিউইছে কিচ্ছু বুঝলাম না এই সুন্দর রাস্তা চলতে গিয়েছে আমার প্রেমিকে পাওয়া ভাঙিয়ে লাগছে ও এখন কি চাপ ডাক্তার চাই ঔষধ চাই মুরুব্বি বলেন মাগো গো সারাদ ডাক্তার এই প্রেমিকের তোমার এই প্রেমিকে যে থাপ্পড়টা দিছে যুবকে এই বুড়া বেড়ারে চিনোজে না কোন তো খাজামোর যুব যার কাছে দোয়াল লিগা সকাল বিকাল হাজার হাজার মানুষ পিছনে ঘুরে আর এইবারে বাড়ারে দিয়া সুন্দর মতো হাইটা বাড়ির জায়গা দুনিয়ার এত সোজা না গন্তব্যস্থানে যাইতে পারে না মাগ তুমি এই যুবকটারে ধৈরে লয়া যাও খাজার সবের দর যায় ওই খাজার সব যদি মাফ করে দেয় উনি যদি দোয়া করে তাই সুস্থ হবে আর না হয় যে বেহাদুবি করছ এই উনি তুই পড়া রয়েছে আস্তে আস্তে হাত ফটি ভাইয়া যখন একটু হুশ ফিরাইছে তখন যুবক ডাক দিয়া বলতেছে না আমি বেয়াডুবি করছি বুঝতে পারি নাই আপনার থাপড়েছি যার কারণে আল্লাহব না দেন সুয়া না করেন আপনার কাছে আমি দোয়ার ভিক্ষার জন্য আসছি খাজা মজুব আজিজুল হাসান দুইটা চোখ খুঁড়া ওই মেয়েটার লক্ষ্য করে বললেন মা গো আল্লাহর আমি তোমার এই প্রেমিকের জন্য কোনো বদ দোয়া করি নাই কোনো বদ জন্য হাত উঠাই নাই তবে একটা জিনিস যাইনা রাখা তুমি হইলা প্রেমিকা এই ছেলেটা হইল তোমার প্রেমিক তোমার কপালের মধ্যে সামান্য দাগ দীঘা তোমার প্রেমিকে সহ্য করতে পারলো না আমারে দূরে থাপ্পর মারছে মাগো আল্লাহর কস তোমার প্রেমিকে সহ্য করতে না পাইরা আমারে যেমন থাপ্পড় মারছে আমার যখন থাপ্পড়টা মারছে আমার এই থাপ্পড়টা দেখার মতন একজন প্রেমিক তো আসমানে আসবে আল্লাহ আমার প্রেমিকও সহ্য করতে পারে নাই বন্ধুর হাত দিয়ে থাপ্পড় মারছে তেমন মানুষের জানায় দাও আল্লাহকে যদি কেউ প্রেমিক বানায় আল্লাহর এসর প্রেমী যদি অন্তরকে ভরপুর করে এমন একজন প্রেমিক আল্লাহ বলারে যদি কোনো বেয়াদ চোখরাঙায় কোন বেয়াদ যদি কষ্ট দেয় মুসলমানদের উৎখাতের জন্য যদি চেষ্টা করে তাহলে আপনার মার আশ এক প্রেমিক হইলেন আল্লাহ সেই আল্লাহর গজবের জোরের হাত থেকে কোনো বাচ্চা মুক্তি পাইতে পারে না জোরে বলেন ঠিক কেনা হাল্লাহ সাল্লাম মক্কার থেকে হিজরুত করে কই গেছেন কোথায় মধ্যে তন্নুদ্দিন লক্ষ্য লক্ষ্যকীরা দেখলেন ওই দূর থেকে একজন সাহাবি খুব কেরে শান চুল খুব অবস্থা দৌড়েয়া দৌড়েয়া আল্লাহ নবীর দিকে আসতেছেন খেয়াল করে দেখেন পরিচিত সাহাবি ওনার নাম বুরাইদা আসলামী প্রত্যেকে জোরে বলেন রাজি আল্লাহ এই বুরাইদা আসলামীকে আল্লা নবীর দুনিয়াদ ব্যাপারে পেরেসান না বরং একটা হাদিস আল্লাহ নবীর মুখ থেকে জবান থেকে শুনছিলাম কিন্তু হাদিস উপরে আমল করতে পারি নাই বড় বিপুদের মধ্যে এই জন্য সমাধানের উদ্দেশ্যে আল্লাহ নবীর নিকটে আসছি হাদিসটা হইল এইসালাম আনিকা হুম্নতিনতি নবীজি বলেন বিব হইলাম সুন্নত সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না নবী যদি বলেন এই হাদিসটা করার পরে আমি বিবাহী করার উদ্দেশ্যে বহু জায়গার মধ্যে প্রস্তাব দিয়েছি কিন্তু কেউ আমার কাছে তাদের মেয়ে অথবা তাদের ভোট অথবা তাদের ভাতিজি আমার কাছে বিবাহ দেয় না বিবাহ করতে পারলাম না এই জন্য আল্লাহ বিবাহ না করলে যদি চলে তাহলে বিবাহ করলাম না আর যদি বিবাহ করাই লাগে তাহলে এই ব্যাপারে পরামর্শ দিবেন আল্লাহর হাবিব সরকারের দোয়ালাম মোহাম্মদুর রসুল্লাহ সূরজ দিয়া আপনি সোহে পড়ে গা দু হে আজব চিজ কবি শুভ কবি দুজো চিজ কবি শুভ কবি মশরিক হো বেজার না মগরি উদরতকে ইশারাহে সবকু সাহারক উদরত কে ইশারাহে সবকু সাহারক আল্লাহ নবীর মানলেন পরামর্শদাতা মানলেন আল্লাহ নবীর সরকারের গোলম একটা পরামর্শ দিলেন ও বুরামী আমার কাছে যখন পরামর্শের জন্য আস তাহলে আমার পরামর্শ হইলো এই তুমি মোদিনের মধ্যে খবর লাগাও এমন একটা যেই দেখা দেখাশোনার মধ্যে অনেক সুন্দরী আবার এক নম্বর দিনদার ফ্যামিলিটা জমিদার এমন জমিদার ফ্যামিলি দীঘা এক নম্বর সুন্দরী দীঘা এক নম্বর দিনদার দীঘা যেখানে তুমি সন্ধান পাইবা মেয়ের বাবারে আমার সালাম জানিয়া বলবা ওনার মেয়েটা যেন আমি নবীর কথায় তোমার কাছে বিবাহ দেয় কাল মুহূর্ত বিলম্ব না এমন তিন ছেড়ে এক নম্বর এমন পাত্রের সন্ধানের জন্য এখনই বাহির হইয়া যাও জোরে বলেন সব আল্লাহ মেয়ে কালো না সুন্দরী জোরে বলেন না কেমন আবার জমিদার আবার হলো এক নম্বরের তিনদার এইটা সুই না বুড়িদাস তুমি আমি গরিব দেখতে তেমন সুন্দর না আসলে আপনি তো আমার এই বিয়া শীতি করাইতেন না উঠেই দিলে নাকি। কারণ আমি গরিব মানুষ একটা গরিব ফ্যামিলির নাম বলতেন আমি কালা মানুষ একটা সামলা কথা বলতেন আমার এখানে মহজের মানুষ একটা যেমন তেমন ফ্যামিলির কথা বলতেন আপনি যে তিনও লাইনে উচ্চাঙ্গের কথা বলতেছেন আমার কপালে এরম কোনো প্রতিবাদ করেন নাই প্রতিবাদ করার ক্ষমতা উম্মতের নাই নবী যে উন্মতের বৈশিষ্ট্য ধরে বলেন ঠিকই না বলতে দেরিয়েছে বুরইদ আসলামী রাজ্লাহ পাগলের মতন চুরছে এই তিন গুণের সাথে পাওয়া যায় এমন পাত্রে কোথায় ধরে বলেন তোবাহ মানুষ জিজ্ঞাসা করেন বুড়াইডা সান বলে হা কি জন্য বলে পাত্রি খুঁজতেছি তার ব্যাপারে আমার নিজের ব্যাপারে কেমন পাত্রি জমিদার আবার দিনদার মানুষের টিটকেরে দিয়ে কয় বুড়াইডা তোমার লেগে বলে হা এত ধনী লোকের দরকার কি বলে আমার সিদ্ধান্ত না আল্লাহ নবীর সিদ্ধান্ত চাইলে উমুক জায়গার মধ্যে গিয়া দেখা তিনোটা গুণ একসাথে পাইবা এই তিনোটা খুব বড় দার বলে হা তাহলে আপনি আমার একটা কথা শোনেন আল্লাহ মুহাম্মদ রসুল্লাহাল্লাম আপনার লাখের মধ্যে বাঁচা সুন্দরী মেয়েটা তোমার মত একটা সাধারণ নিরীহ লোক আমার জমিদারের এই সুন্দরী মেয়েটা বিবর প্রস্তাব নিয়ে তুমি কি জানো এই মেয়েটারে বিবাহ করার জন্য বড় বড় আমির কুমারের পর্যন্ত সাহস পায় না আর তোমার মতীহ লোক আমার বাড়ির আমার উপরে কোন জরুরি না বুড়াইদা কথাটা একবার বলছ দ্বিতীয়বার উচ্চারণ করলে তোমার মান সম্মান যাইতে পারবা না মেয়ের বাবার কত শুয়া নিরাণ অবস্থায় বললেন বাবা আমাদের বাড়িতে কি মেহমান আসছিল বলে হা কেদায় চিনবা না বলেন না করছিলাম দেখতে কেমন কয় কালাকসি জাগা নাই নাই কিল্লি গাইছিল মেয়েটা জিজ্ঞাসা করলেন বাবা ধমক দেওয়া তো বড় কথা না যেহেতু লোকটা মদিনার থেকে আসছে নবীর দরবারের থেকে আসছে আপনি একটু জিজ্ঞাসা কইরা দেখছিলেন কিনা উনি যে জমিদার জামাই হইতে চাইলো এটা কি ওনার নিজের সিদ্ধান্ত না কোন নবী মোহাম্মদ রসুরল্লাহ সিদ্ধান্তে আল্লাহ হারলা গোফতার মে রফতার মে আল্লাহ কি বরহা গোফতার মে রফতার মে আল্লাহ কি বরহা কুদ্দুসি ও জগর ইয়ে তু বন্তাহে মুসলমান ইয়ে তু বন্তাহে মুসলমান বাবারা এটাই তো ছিল ইসলামের শিক্ষা এখানেই তো মূল এখানেই তো আসল এখানেই তো গুসুল মেয়েটা তো কোন দিকে বাবা উনার নিজের সিদ্ধান্ত না বাবা মাগ আমার আগের পরিচয়টা ভুল এখন আমার থেকে নতুন করে পরিচয় নেন বাবা বললেন বল মেয়েটা বলতেছেন আব্বা এই আসমানের নিচে আর জমিনের উপরে এই বাড়ির জামাই হওয়ার জন্য আমার স্বামী হওয়ার জন্য মতো এমন উপযুক্ত লোক এই পৃথিবীর মধ্যে বুড়াইদের মতো এমন সুন্দর না। এমন খানদানি লোক হয় না বুড়াইদের মতো এমন দিনদার ছেলেই হয় না বাবা ডাক দিয়ে বললেন মা একটু আগে না তুমি আমার সাথে এক ছিলা আবরে বলতেছেন গো বাবা যখন শুনলাম আল্লা নবী পছন্দ করে পাড়াইছে বাবা গো আল্লাহর কসব আল্লাহনবীর পছন্দের উপরে আল্লাবীর রুচির উপরে এমন রুচিবার কোনো মহামানব কোনো বীর পুরোষ আল্লাহ জমিনে পাঠায় নাই পাঠাবেও না আল্লাহ নবী যখন পছন্দ করছে তাহলে এইবারে জামাই হওয়ার জন্য বুড়াইটার মতো উপযুক্ত আর কোনো পাত্রই হয় না ধরে বলেন সোবাহান আল্লাহ এখান থেকে ইমানের সবক শুরু হয়ে বন্ধুরা আল্লাহ নবী যদি টুপি পছন্দ করে থাকে এর উপরে কোনো পোশাক নাই আল্লাহ নবী যদি লম্বা পছন্দ করে থাকে এর উপরে কোন লেবাস নাই আল্লাহ নবী যদি দস্তর পছন্দ করে থাকে তাহলে এর উপরে কোনো ভদ্রতা নাই এক কথা নবীজির আদর্শের উপরে ভদ্রতার লাইনে বলেন সভ্যতার লাইনে বলেন দুনিয়ার লাভের লাইনে বলেন আখেরাতের লাভের লাইনে বলেন আল্লাহ নবীর পছন্দের উপরে পছন্দ করার মতো নবীদের রুচির উপরে রুচির মতো এরকম কোন মানুষ কোনো মহান ব্যক্তি এই পৃথিবীতে আসনাই কেমন পর্যন্ত আসবে না জোরে বলেন ঠিক কেনা সাড়ে আটটা পর্যন্ত আমার সময়ের মধ্যেই শেষ করব তাইলে আল্লাহ নবীর পছন্দের উপর আর কারো পছন্দ আসবে না যেমন কথার কথা পরিষ্কার করে খায় তাহলে আল্লাহ তালার কাছে দোয়া করে যে আল্লাহ তোমার বন্দা আমার পরিষ্কার করছে তুমিও তোমার বন্দার গোনারি এরকম পরিষ্কার করে ওই বুড়া বেড়া এরকম হাজি সাপ হোটেলের মধ্যে বৈশাখ রুটি আর ডাইল খাইতেছে নতুন পয়সা ওলা কিছু এরকম শিক্ষিত মনে হয় যে কোনো ডাইল খায় নাই যেইভাবে সারতেছে ইট করে সাসা। আপনি যেভাবে খেল একটা ভরসার আপনি ফেল দুই বছরের হয়াত কমাই নিছেন ওই বাবা তাহলে খাইলে ভালো হইতো লোকেরা কেমনে খায় দেখেন না কিছু খাইবেন কিছু ফেলেটও থাকবো কতদিন ফানি ডাইলটা দিয়ে উঠা দেবেন গা মেসিয়ারা ঘন ঘন নমস্কার দিব যে সারে খুব বড়ো লোক রুটি খাইতে পারে দুইটা লইচি তিনটা ডাইল খাইতে পারে এক ফেলেট লইচি দুই ফেলেট এখন পৈসার কোনো অভাব নাই এরকম কেউ সিলুপ দিতে থাকবো আর এমনি কাটছে যদি বৈশিপুরা খান মাইসি মনে করো হহির জীবনে ডাইল খায় নাই এখন হাজির সাহেব কয় বাবারে মানুষে ফহির করবো না মিসকিন করবে এটা কথা না তোমরা যেইভাবে খাইছো এটা যদি বদ্রতার খানা হয় তা আমি বাড়িতে যখন হাঁস মুরগিরে কুড়া দেই হাঁস মুরগিরে খাবার দেই তখন দেখি মুরগিগুলা কিছু খায় কিছু খোরার থায় কিছু ডাইনেভাবে ফিরা যায় তো এইভাবে খাইলে যদি বদ্র হয় তাহলে তুমি মুরগি মার্কা বদ্র। আর আমি এসে মদিনা মার্কা ভদ্র জোরে কাঁচ বাহার পিকনিক করতে যায় বনভোজন করতে যায়নি আমিও এদিকে মনে টলারে যায় আমাদের ওই দিকে বাস রিজার্ভ করে ওই রাজেন্দ্রপুরের জঙ্গল ওই যে কুমিল্লা এরকম ভাবে ফার্কের মধ্যে যায় ফার্কের মধ্যে জঙ্গলের মধ্যে বন করে বন ভোজনের হইল বনের মধ্যে বয়ে খায় বাড়ির থেকে মুরগি নেয় খাসি নেয় খায় কোন জায়গায় জঙ্গলে আচ্ছা বাড়ির থেকে মুরগি লইয়া জঙ্গলে বইয়া খাওয়া কি মানুষের কাম না শিয়ালের কাম আমরা জানি যে শিয়ালে মানুষের ঘরের থেকে মুরগি লইয়া ধূর হয়ে গিয়ে জঙ্গলের মধ্যে বয়ে বইয়া খায় তাহলে আপনি একটা একটা করে যদি রিসার্চ করেন এদের কাজ কাজকর্ম কিছু কুট্টার লোকে মিলে কিছু গরুর লোক মিলে কিছু হাইওয়ানের লোক মিলে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহলামের যত আদর্শ এরকম একটা আদর্শের মধ্যে খুদ ধরার মতন কোন ব্যক্তি আবিষ্কার হয়নি কে আমি হবে ওনা জোরে বলেন ঠিক কিনা এরম শোনার ইতিহাসে শোনায় শোনায় শুনি আপনারও বোধহয় শোনেন কিছু কিছু মানুষের সাথে আছে পুরুষ লোক আর মেয়ে এক একর মানে এলত পুরুষের সম্পত্তি যা পাইব মায়ারও সম্পত্তি আমার আব্বাই হোক আমার কোরআনের বিরুদ্ধে যদি আইন করে এই আইন দ্বারা যদি কেউ সমর্থন করে ইমান থাকবনি। আচ্ছা নারী পুরুষের আল্লাহ সমান করে ফাড়াইছে না বেশ করে ফারাইছে মুন্সী মাইয়া মুন্সী মাইয়া দেহে জামাই ফো দিন দুই তিন ঘন্টা লেটে আইয়ে বাক কেটে বসে দিদি আহানকার খানা দানা সব ঠান্ডা যায় পা আমি না আন্দোলন করি তো কি আন্দোলন একর হমকরণের লিখে আন্দোলন করতেছি মুন্সিবার মাইয়া তো আলেমের দি। এই আমার দিকে সান এ বেড়িয়ে বইরাঙ্গুলটা উড়াইয়া স্বামীর মুখটার কাছে নিয়ে কইটা সে আমাদের তো বড় নেতা হইছেন আল্লাশ করুন জিনিস জিন্দিগি তো আন্দোলন করে সমান করতে পারবেন না বেড়া কুখ বউতেন না আল্লাহ কি মেহেরবানি কদিন চলতে চলতে হঠাৎ মাথাটা ঘুরায় ডাক্তারের ডাক্তার সব বেশি আন্দোলন করি দাঁথার ডাক্তারেটে ফ্যাসাব করিয়া বোতলের মধ্যে ধুইয়া মেয়ে লোককে বলছে এটা খালি ফেটের ফেসাব বোতলটা যত্ন করিয়া এই ফ্যাসাব টেস্ট করার লোক যেম হানি মনে করে খাইয়া লইয় না গুষ্টি সুদ্ধ মারা যাইবা। বেডি তোরা আল্লাহ পেশাব না ফেলে ঘরের মধ্যে একটা কেয়ামট লাগিয়ে দিবো আপাতত কেয়ামটটা থামনের দরকার পেশাবের কি অভাব পড়ছিনিস এক লাই পেশাব করে আমি আল্লাহ ফেসাব দেয় নাই এত অভাবের দরকার কি মোটামুটি বোতল হুরিয়ে রাখছে কথা বুঝছেন তো সকালবেলায় যখন নাকি ফেসাব নিয়ে দিয়েছি ডাক্তারখানায় ডাক্তারে বলছে কথাটা শোনেন ফার্স্টার সময় রিভুডেলি গাইবেন গ্যাসের রিভান্ত রিভান্ত গেছে আর বড় ডাক্তারে কয় আপনি নেতা আপনার নাম বিপ্লব সাপ কে সাপ বিপ্লব আমি কী রেন তো আন্দোলন করি আমি বড় নেতা ওহন অবস্থা আন্দোলনের প্রায় কাছে গেছে ক আমার শরীরের অবস্থা কি শরীরের অবস্থা খারাপ না ডায়াবেটিস ডুয়েবেস নাই আমেষ নাই ফ্যাসাবটাও ঠিক আছে অল্প একটু রোগ আছে কি বললেন না তেমন সমস্যা নেই আপনি একটা মাস একটু রেস্টে রাখেন আন্দোলন বাদ দেন আন্দোলনের গুল্লি বাড়ি এক মাস আপনি শুয়ে থাকবেন বড় কলসি উড়াইবেন না জগ যদি ফানি দেয় জগের ফাঁড়ি খাবেন না গ্লাস দিয়ে খাইবেন আর হুয়েও হইয়া ফ্যাসাব করতে হলে আরো ভালা দৌড়ো দৌড়ি এক করে বাঁধ আপনি এক করে ফুল রেস্টে থাকবেন এমন কিছু হয় নাই আপনার স্যারে বাচ্চা হইছে তো নয় মাস এই একটা মাস থাকলে আমরা পরে যা মনে আন্দোলন করতাম অসুবিধা নাই এই খবরটা হই না নেতার সাহস বাড়ছে না কাপ শুরু হইছে আমার বলে নয় মাস বেরিয়ে ভালো একটা নয় মাসের খবর শুনিনি একে ফাটল এখানে এ বসে তা আমার মতো মেয়ে লোকের হোমান হইতে তো আরো পাঁচটা নয় মাস লাগবো তুমি না বলে হোমানের আন্দোলন কানে ধরে যদি তোবা করতে পারো তাহলার কাছে তোবা করি এই নয় মাসটা আমার ফেরে লামো আমি তোমার এই শাস্তি নিয়ে আমার মো দূরে এই যেই সমস্ত নেতা খেতারা হোমান করার উমুখ করার হুমুখ করার কোনো দল আমলমল নাই আমার নাইডার ডাইল খাই আমল করে দিই তাহলে যার মনে হচ্ছে একটাই দাবি যেই হোক কোরআন শূন্য উপরে কোনো আঘাত আসলে এটা আমি না আমনেও না কোন মুসলমানই মানতে পারে না কেউ যদি কোরআন বাদ আমরা কোন আমনে বাদ করে বলেন ঠিক কিনা মহিলারা বললেন যে আব্বা যে আল্লাহ নবী পছন্দ করছে তাড়াতাড়ি দুলারে পাঠা গেলেন মেয়ে বিয়া ডেমো কারণ আমার মেয়ের কথা আমি লজ্জিত হয়ে গেছি আল্লাহ নবী বললেন বিরাট গোনার কাম করছিলেন নবীর অমান্য কইরা দেখছ তো বলে হা এখন জমিদারের মায়া লাখের মধ্যে বাসা সুন্দরী মেয়ে বিবাহ করবে কিন্তু বুড়াইদের হাতে টাকা পয়সা নাই তোমরা একটু সহযোগিতার হাত বাড়াও অল্প সময়ের ভিতরে এক হাজার দেড় হামের একটা বস্তা যদিও গরিব তোমার বন্ধু বান্ধব তো গরিব না এই এক হাজার দেড় হাম বস্তাটা নিয়ে মার্কেটিং কর যেমন জমিদার বাড়ি বাজার তেমন জমিদারি স্টাইলে কই রা ইসলামী এক হাজারের দিকে তোর বিবাহ লাখের মধ্যে বলে বাসা আবার বলে জমিরা শুধু আনন্দ আর আনন্দ বিবর বাজার সদায় কইরা ও বন্ধুরা এখন বুড়িদা আস্তে লাও চালানো জেলায় চালানো যখন শ্বশুর বাড়ির দিকে রওনা দিছে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ দেখতে দেখতেছেন ফাগলের বেশে একজন মানুষ দৌড়তেছে আর বলতেছে মার খাইতেছে আল্লাহর কোড়াতি হইয়া মাটির মধ্যে মিশিয়া যাইতেছে এমন কোন নবীর প্রেমিক যদি থাক ইসলামের প্রেমিক যদি থাক তাড়াতাড়ি ও জায়গায় মুসলমানদের পক্ষে তলোয়ার উঠাইয়া ইসলামরে হেফাজত করা আল্লাহ শ্বশুর বাড়ির দিকে না গিয়া আবার রিটার্ন বাজারে আসছে দোকানদারে ডাক বলেন দোকানদার ভাই তোমার যে বিবাহর বাজার সদাই করছিলাম বলে হা তোমার এই সদাই ঘুরে তুমি রেখা দাও ফেরত একটা আল্লাহ নবীর প্রেমিক বুড়াই দা শ্বশুর পরিবর্তে সুজা যুদ্ধের ময়দানে নজর আতাহে আপি প্রথমে আমি বন্দা এ খাকি হায় উসানাসি মান্না বোসা রান হায় উস্কানি মান্না বোসা রান সমর কাত ও বন্ধুরামাজ এই বিষয়টার মধ্যে পাঁচ মিনিট মোড়াকা করি 10 মিনিট মোড়াকা করি কত বড় মোজাহাদার বিনিময় বাড়ি দুধের ময়দানে রওানা জাহাদের ময়দানের মধ্যে রণক্ষেত্রের মধ্যে কদম তারাইখা এমন বীরের মতন আক্রমণ শুরু করলেন বাহাদুরের তলোয়া যেই কাফরের কলার মধ্যে পরে কল্লাটা দুই টুকরো হয়ে যায় মুহূর্তের মধ্যে যুদ্ধের কায়া বদলাইয়া যায় মুসলমানদের পাও মজবুত আস্তে আস্তে কাফের হজরত বুরইদা আসলামীর বাহাদুরিত্বের উপরে এখলাসের উপরে বৃত্তি গিয়া এই যুদ্ধের ময়দানে বিজয়ের পতাকা মুসলমানেরাই উড়াইতে সক্ষম হইয়া যায় জোরে বলেন সোলাাহান্লাহ সব কাফের বদলে গেল সাহাবিরারে ময়দানটা প্রত্যক্ষ করিয়া দেশ দেখা পরিদর্শন করা কে আহত কে নিহত হয়েছে খোঁজ খবর এই ময়দানটা আলাস্তাই হঠাৎ বুরইদা আসলামীর লাল দীঘা সারা দেহের মধ্যে রক্তের মধ্যে সেনাপতির খবর জানাইলেন ও সেনাপতি বুরইদা আসলামীর লাশ দেখা যায় আমরানা খবর পাইলাম উনি না বলে বিবহতে যাওয়ার কথা কদিনের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে উনি আবার কখন আসলেন সেনাপতি খবরটা পাইয়া বললেন খবর দাঁড় আল্লাহ নবীর কি সিদ্ধান্ত হয় সেই দিকে মোতাবজ হয়ে যাও দৌড়ে আল্লাহ আল্লাহ নবী মর্মহত হৃদয় বিদারক ঘটনাটা শুই নবীজি খবরও পাঠাইয়া দিলেন ও সাহে বুড়াই তার যেভাবে আছে লাস্টারে এইভাবে পয়না থাকতে দাও আমি মোহাম্মদ রসুল লাশে আমি আমার নিজের হাত লাগাইয়া বুরাই উঠাবো আমি নিজেই ইমাম ভাইয়া জানাজা পড়াবো আমি নিজের হাত লাগাইয়া আসলামের লাশ কবর মানে আল্লাহর হাতে চবন্ধ করবান আল্লাহ বন্ধুরা আমার আল্লাহর নবীর আগমনের কথা শুই না সাহাবিদের আনন্দের কোনো শেষ নাই আল্লাহ নবী ডে গেলেন ময়দানে আপনারা কাতার সোজা করলেন জানাজা হবে দাপন হবে আল্লাহ নবী সামনে যাবে ইমামতির জাগার মধ্যে দাঁড়াইয়া নবীদি ইমামতি করবে কিন্তু আজকে দেখা যায় আল্লাহ নবী ইমামতির জাগার মধ্যে দুই পায়ে হাইটা নাজ গিয়া আল্লাহ নবী এরকম ইমামতির জাগার দিকে যাইতেছে সাহায্য ক্যারমের মধ্যে রোনাঝারি পরা যায় চুল আল্লাহ এই পর্যন্ত জীবনে কত জানাজার নামাজ পড়াইতে দেখলাম আজকে নবীজি এমন করতেছেন কেন আমি আমার নবুতের চোখ দিয়া এই ময়দানের মধ্যে যা দেখি তোমরা তা দেখো না সাহাবির শোনো আল্লাহর কসম খাইয়া বলছি এই বুরমীর জানাজার শরী খাওয়ার জন্য আসমান থেকে এই পরিমাণ ফিরিস্তা ময়দানে নাজিল হইছে আমি মোহাম্মদ সরল্লা পাও রাখার জায়গা দেখতে দিনাজখানে পাও রাখি সেখানেই ফিরিস্তা পয়েনচে পয়লা যায় যদিও নবীর কদম লাগা ফিরিস্তাতে সামনে পেয়া না কিন্তু তারপরও আমার মনে চাইল না মেহমান মনে করা তা করে ফার না হাতের উপরে যখন কবরের দিকে রওনা দিছে নবী কান্দাবাই কেরামো কান্দে ওইদিকে বিবাহর বাড়ির মধ্যে রোনাজারি পড়ে গেছে ফাঁসিদারে সাজাইয়া রাখছে কিন্তু দুলা শহীদ হয়ে গেছে কান্নার বোল কত দিকে হঠাৎ করে আমার নবী আসমানের দিকে হাসি দিলেন কেনা নবীজি বলতে সাহাবিরা রে আমি আসমানের দিকে নজর কইরা দেখি বেহেস্টের অসংখ্য হুর পরীরা নতুন বিবাহ সারি পয়রা হাতের মধ্যে সম্ভব বুড়ে কবরে পৌঁছা যত তাড়াতাড়ি লাস্টার কবরের মধ্যে পৌঁছবে অত তাড়াতাড়ি স্বয়ং আল্লাহ আমাদের মতো হুর্দের সাথে বুরইদা আশ্রামের বিবটা ফল দিবে ধরে বলেন চলান আল্লাহ আল্লাহর নবী এলান করলেন সাহিরা ওই মেয়েটার সুসংবাদ জানে যেই মেয়েটা ঘরের একজন মহিলা হইয়া আল্লাহ নবীর নামটা শোনার সাথে সাথে কর্মসূচিটা বদলাইয়াছে একজন কালো হওয়ার সত্ত্বেও সুন্দর বলছে গরিব হওয়া সত্ত্বেও জমিদারের মর্যাদা দিয়া শুধু নবীর নামটা শুনিয়া রাজি হইয়া গেছে ও সাহবাই খেরা ওই মেয়েটারে তার আল্লাহ ব্যক্ত করেছে যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার জান্নাত হবে এবং এই কথাও জানিয়ে দাও বিবরণ যদি দুনিয়াতে হয় নাই আল্লা তালা দুইজনের হাসর একই জায়গার মধ্যে করবে ধরে বলেন সোবাহ আল্লাহ এই জন্য বন্ধুরা আমার বড় কথা না সবচেয়ে বড় জিনিস হলো আর হেদায়ত পাওয়া যায় কিছু কিছু আহাজ আছেন যাদের সোহবত পাওয়া যদি সৌভাগ্য হয় তাহলে আপনার মতো আমার মতো অধম মানুষ এই অনিদের কদমের বরকতে অনিদের জোতা সোজা করার বরকতে তাদের সহবতের বরকতে আল্লাহ দিবেন যারা জমিনের সেজদা করলে জমিনের মধ্যে জিকির করলে রুহুটা আল্লাহর আড়স পর্যন্ত কৌ সে বলে সবাহান অন্তটা বড় ঠামলা হয়ে গেছে হজরতের এই মাদ্রাসা দেখে আর সন্তোষপুর সন্তোষপুর সন্তোষপুর বহু শুনছি জীবনে এরম দুই তিন বছর লই মানে পুরা চেষ্টা করম চেষ্টা কিন্তু কথাটা দিলের থেকে যাহ তো বড় কথা না যেই জায়গায় জন্মভূমি আসরের নামাজের পরে এক আল্লাহর কুটুব হাতিমে কাবার মধ্যে বৈশাখ কাবা করতে আছে তন্মধ্যে হঠাৎ মক্কার কিছু ফোলা ভাই সেহানের মধ্যে বল খেলায় একটা বল আইসা ওই আবেদের শরীরের মধ্যে লাগাই তো মোড়াকা ভঙ্গ হয়ে গেছে উনি নজর করে দেখে ফোলা ভাই খেলাধুলা করতেছে আসে এখনো মক্কায় শিশু বাচ্চারা দৌড়দৌড়ি করে তিনি হঠাৎ করে একটা কথা বইয়া ফেলছেন যে হাতিমে কাবার মধ্যে বসে মোরাকা করলাম আর মক্কার ফোলা ভাইনের দুষ্ট মিললে কে মোড়াকটা ঠিক করতে পারলাম না মক্কার ফোলা ভাইনেও যে এত দুষ্ট রাগে আগে জানতাম না এই কথাটা তো বইলি বইলেই ফেলছেন দিন শেষে যখন রাত্রে আসছে যখন ঘুমাইছে ববাহের ববা তেন বা হামা মরদম গুস্তা গার্চে দুরম বানি গারা কত দমোদম বড় বড় হানি মূলাক দুইটা চোখ লাগার সাথে সাথে সরকারের দোয়ালো মোহাম্মদ রসুল আল্লাহ থেকে মদিনার দিকে পাও রাখিস না তুই মদিনায় কদম রাখলে আমি সহ্য করতে পারবো না দরবের জি হুজুর জন্য কয় আসরের পরে তুই ছেলেদেরকে যে গালি দিলি মক্কার ছেলেরা দুষ্ট এই গালিরে তো আমার উপরও বলছে কারণ আমি মোহাম্মদুর রসুল্ল তো মক্কাল একজন ছেলে ছিলাম আল্লাহ তা আমাদের সকলকে এই অলির রুহানি ফের বরকোতে এই ফেতনা ফসাদের জমানায় ইমানের উপরে কায়েম দায়ম থাকার তফিক এনায় আমিনা আলমিন